শ্রোতা ভাই বোনরা আগেকার মতো আবারও আপনাদের সামনে রসুল আকরমের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে উপস্থিত হয়েছি এই পর্বে থাকবে হ্যাঁ আপনার রসুল আকরামের যে ঐতিহাসিক হম আপনার সেই ভ্রমণ মদিনার দিকে যেটা হিজরত হিসেবে চিনা হয় সেই হিজরতের আপনার কিছু অংশ পরিশিষ্ট হিসেবে ধরা যেতে পারে সুইল আকরাম যে হিজরত করলেন সেই সম্পর্কে হজরত আনাসের। উক্তি আমরা ইতিপূর্বে তুলে ধরেছিলাম এই পর্যায়ে আরো কয়েকজন তিনি বলছিলেন যে মদিনা বাসিরা হ্যাঁ কোন ব্যাপারে এত বেশি খুশি হননি জীবনে যত বেশি খুশি হয়েছেন রসুল আকরম ইসলামের কত বেশি খুশি হলে কিন্তু বান্দিরও এরকম খুশি প্রকাশ করে সেটা বুঝতেই পারছেন বার রাজি আল্লাহ চমৎকার আরেকটি কথা বলেন যে তিনি বলেন যে রসুল আকরম আপনার পুরুষ এবং মহিলারা घर छदे उठे जाए हम्म रोड विक्षिप्त छिटे पड़ेष कर गोलमरा रोड मुहम्मद एरक शुरू करा रोडे छड़े पड़े क्चर झल से बुजारे अपेक्षा रखे ना हजरत अन एक व्यक्ति सम्पर्क তিনি বলেন তিনি প্রবেশ করেছিলেন যেন সব জিনিস আলোকিত হয়ে গেল মানে মনে রং থাকলে সব জিনিসের রঙ্গিন মনে হয় সুতরাং তাদের খুশি এত বেশি ছিল যেন সব জিনিস আলো ছড়িয়ে গেছে এমন তার অনুভব করছিলেন এরকম অনেকগুলো আপনার বাঁধি তারা আপনার দোপ বাজিয়ে দাফ যেটাকে বলা হয় সাইড যেটা খোলা থাকে এই দববাজিয়ে আপনার কিছু सौभाग्य मोहम्मद सोल्ला प्रसिद्ध पंक्ति गुला पे जा मानसर मुखे मुखे जे रसुलदीन आसार पर मदीनाबाशी तला अल बद्रा मिनथानिया प्रसिद्ध अपन पंक्ति गुला इमाम दुरबल स्नते वर्णना करवा जाएगा হম বরং ওটের ভিত্তি পাওয়া যায় যেটা ইতিপূর্বে থেকে বলেছিলাম যে আপনার গজালী ইমাম গজালী এহিয়া মধ্যেও ইতাল আল বদ্র আলীনা আপনার এনেছেন এবং তিনি এবং সেটাকে হাফেজ রাখি তিনি এটাকে মানে সমর্থন করেননি বলেছিলেন যে এটার সনদটা হচ্ছে মদল যেটা অগ্রহণযোগ্য সনদে বর্ণিত হয়েছে এবং হাফুজার মধ্যে এই যে আপনার পঙ্ক্তিগুলাকে অশুদ্ধ বলেছেন যে এটা তখন বলেছেন কিনা এটা শুদ্ধ বর্ণনা আসেনি বরং যেই সনদে এসেছে যেই সূত্রে এসেছে সেটা দুর্বল এবং কয়ম রাহমতুল আলাদুল মাহাদের মধ্যে দুর্বল বলেছেন হ্যাঁ আরেকটা হচ্ছে পুস্তুলানের কথা তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে মদিনে আলোকিত হয়ে গেছে যখন রসুল আকরমুল্লাম মোদিনে আগমন করলেন কি বলে যে আনন্দ প্রত্যেকের আপনার অন্তর ঢুকে যায় সবাই আনন্দিত হয়েছিলেন রসুল আকরমুল্লামের আগমনে এবং এর ঘটে সেটা ইসলাম তো যখন আপনার জুমা পড়ে বের হয়েছিলেন মদিনামুখী তখন তো ডিল করে দিয়েছিলেন লাগাম কেউ এর তখন এই মোটটা কিন্তু আস্তে আস্তে নিজের ইচ্ছায় আল্লাহর অর্ডারে রসুল নিয়ন্ত্রণ করেননি মসজিদ করছে সেই জায়গার মধ্যে ঢিল করে দিয়েছিলেন হুম এবং এই জায়গায় আপনার মসজিদ নবী পরিশেষে তৈরি করা হয় রসুল আকরম সাল আলিয়াস্লাম আবু আয়ুব আনসারির ঘরে অবস্থান করেন কারণ এর পাশে ছিল আবু আয়ুব আনসারির ঘর তখন তিনি এখানে যখন আহ তার ওঠটা বসে যায় তখন এখান থেকে আই বানসারীর পাশে ঘর ছিল উনি নিয়ে গেলেন মেহমান হিসেবে হম এবং সেখানেই তার জন্য আপনার কিছু যে রসুল আহম সাল্লা তার ঘরে এসেই মেহমান হন মদিনে এসে এটা সৌভাগ্য তিনি অর্জন করেছেন হ্যাঁ মদিনাহ মন আপনার প্রসিদ্ধ ছিল যে রোগে যে এখানে আসলে মানুষের রোগ হতো मर सब इकराम जो इखंड एस तक तर रोगा अनेक विपदी तक अल्लाहू कसूल अकरम आसार पर रसुल के विपद थ रक्षा कर যখন রসুল আকরম দেখেছেন যে তার সাবেক অসুখে ভুগছেন এবং বিপদ হচ্ছে যেন মদিনা থেকে এই অশোক বিশুক কে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় তখন সেটা চলে যায় রসুল্লা আকরম সালাম এইভাবে দোয়া করেছিলেন যে মদিনার জন্য যে আল্লাহ হাবিব ইা থেকে হাবিন অথবা মুকা চাইতে যেন আরো প্রিয় হয়ে যায় মদিনা হম এবং এই এলাকাটাকে আপনি একবারে হম রোগ মুক্ত করে দেন এবং এই এলাকার আপনার যে মাপের যে ভান্ড এবং সাধ এরকম রসুল আকরম দোয়া করে দিলেন হ্যাঁ আপনার রসুল আকরমুল্লাহ আলিয়াস্লাম মদিনার যে আপনার একটি সমাজ যখন মদিনায় অবস্থান করেছিলেন মদিনার সমাজকে তিনটা ভিত্তিমূলের তিনি প্রতিষ্ঠিত করেন মানে তিনটা ব্যাপারের উপর তিনি প্রতিষ্ঠা করেন সেগুলো বলছি যে কারণ বা এই বৈরাগত লোক এসেছিল মহাজেরা এই কারণে রসইল তাদের এখানে সুবিধাজনক অবস্থানের জন্য মহাজের বা মাঝে বাতৃত্ব সৃষ্টি করে দিলেন যেটা ঐতিহাসিক বাতৃত্ব এর তোমার ভাল লাগে তাকে আমি তালাক দিয়ে তোমাকে বিয়ে করে দেব যে আমার যে বাগান বাড়ি আছে তোমাকে অর্ধেক দিয়ে দেব তাইলে কত বিশাল ভাতৃত্ব এটা এটা বিশ্বের ইতিহাসে সেই মদিনার ভাতৃত্ব ছাড়া ছিল না তিনি মোদিন প্রতিষ্ঠিত করলেন আহ সেটা হচ্ছে তিনি একটা চুক্তি নামা তৈরি করলেন লিখিত সেই চুক্তিটা ছিল আপনার বিশেষ করে রসুল আকরম সালাম করেছিলেন মুসলমানদের মাঝে এবং বিশেষ করে আপনার যে ইহুদি গোত্রগুলা ছিল সেগুলোর সাথে চুক্তিটা করেছিলেন যারা ইহুদি ছিল তাদের সাথে চুক্তি যে সবাই মিলে আমরা রক্ষা করব। যদি কোনো আসে সেগুলোর হাত থেকে এই ঐতিহাসিক চুক্তি করে মানে বিশেষ করে ইহুদিরা যেন আপনার কাফেরদের সাথে মিলিত হয়ে যেন মুসলমানদেরকে আপনার ধ্বংস করতে না পারে সেই জন্য এই চুক্তি চুক্তিটা ছিল খুবই গুরুত্বপূর্ণ তাই একটা মুসিদ নবী তৈরি করে আরেকটা হচ্ছে বাতৃত্ব সৃষ্টি করে মহাজির মাধ্যমে আরেকটা আছে মদিনায় ইন্দর সাথে চুক্তি করে আপনি তিনি একটা মূল রচনা করেছেন আপনার মুসলিম সমাজের এবং সেটা এমন ভাবে আপনার সমাজ গড়ে যায় যেটা ইতিহাস আপনার সাক্ষ্য যে এরকম মুসলিম সমাজ আর হতে পারে না আদর্শ একটি সমাজ তিনি গড়েন এবং সেটাই ছিল আপনি ইসলামের রাষ্ট্রের বৃত্তিমূল হ্যাঁ আল্লাহ শাহু পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষা করার আমাদেরকে তৌফিক দিন এই পর্ব এখানেই শেষ করছি ওসল্লাহ আজমাইন